সালিম হতে বর্ণিত আবদুল্লাহ রদিল্লাহ তু আল্লাহ সফরকালে রাতের বেলায় শহরের উপর থাকা অবস্থায় সালাত আদায় করতেন কোন দিকে তার মুখ রয়েছে সেদিকে লক্ষ্য করতেন না এবং ইবনু উমর রদিল্লাহ তু আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শহরের উপর নফল সালাদ আদায় করেছেন সওয়ারি যেদিকে মুখ ফিরিয়েছে সেদিকেই এবং তার উপর বেতর আদায় করেছেন কিন্তু সওয়ারের উপর ফর্জ সালাত আদায় করতেন না